শ্রোতা আগেকার মত আবার ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের আলোচনায় যেটা থাকবে সেটা হচ্ছে যে আবু সালামা তারা ইচ্ছা পোষণ করেছিল যে বনু সালামা গোত্র যে তারা চলে আসবে মসজিদ নবীর কাছে এটা তাদের ইচ্ছা ছিল এবং এই ইচ্ছার কথা যখন রসুল জানতে পারেন তখন রসুল আকরম সাল্লাহাম আশঙ্কা করছিলেন যে মদিনার আশপাশ তো খালি হয়ে যাবে তাহলে নিষিদ্ধ করলেন এবং স্বভাবের ঘোষণা দিলেন বললেন ইয়া বেনি সালিমা দিয়া রকম থাকতে হে বনু সালামা যে তোমরা আপনার নিজের এলাকায় থাকো তোমাদেরকে সব দেওয়া হবে তোমাদের যে আপনার আসতে দেরি হচ্ছে বেশি পদক্ষেপ করা হচ্ছে এটার বিপরীতে তিনি বলছিলেন তোমরা নিজের এলাকায় থাকো প্রত্যেকটা সব দেওয়া হবে মসজিদ আসতে যত কদম যাবে সুতরাং তারা এই পরামর্শ শুনে রসুলের পক্ষ থেকে তারা নিজের জায়গায় অবস্থান করতেছিলেন যখন রসুল আফুলাম মদিনাতে ভালোভাবে অবস্থান করলেন তখন তার কাছে যুদ্ধ করা হয়েছিল এতদিন মার খাওয়া হচ্ছিল হ্যাঁ তাদেরকে আল্লাহ অনুমতি দিলেন হ্যাঁ যে না তোমরাও করতে পারো হ্যাঁ কারণ তারা মুসলিম হিসেবে প্রমাণিত হয়েছে তো এখন থেকেই আপনার जेहियाल केलमी बार चाहिए जुद्ध अपन घटक মানে যুদ্ধটা হোক বা নাই হোক অনেক সময় সেটার নাম সর্বপ্রথম কি গজবা রসুল করেছেন সেটাই বলছি যে রসুল আকরমসাল্লা ইসলাম সর্বমোট প্রথম হিসাব দেই যে সর্বমোট একুশটি গজবা করেছেন তার সর্বপ্রথম ছিল হজবতুল্লা আবুয়া যেটা আল্লাহ রসুল সালাম পাঠিয়েছেন সেটা ছিল হামজা ইবনা আবদালেবের নেতৃত্বে এবং তার উদ্দেশ্য ছিল কোরআদের আপনার যে ব্যবসায় দল ছিল সেটার প্রতিরোধ করা এবং তাদের উদ্দেশ্য আর সেনা দলের সাথে হতো তাইলে প্রথম সারিয়া প্রথম গজবাতে রসুল অংশগ্রহণ করেছেন গজবত আবুয়া কিন্তু প্রথম সারিয়া যেটা সেটাই রসুল আকরামের চাষা হামজা ইবন আব্দুল মুখ সেই আপনার ব্যবসায়ী দলকে আটকে ফেলা এবং সেখানে মধ্যে কিন্তু আপনার তীর বিনিময় হয়েছে এরপর আবার রসুল আকরমসালাম সাহায্য আবি আল্লাহকে আরেকটি সারিয়ে পাঠান নিজেদের বুদ্ধি করে তারা মানে পালিয়ে যেতে সক্ষম হয়েছে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে সর্বপ্রথম আহ যিনি মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে হিজরতের পর মদিন তার নাম হল পর আপনার মৃত্যুবরণ করেন এবং তিনি ছিলেন বয়স্ক ব্যক্তি ১২ মাস যখন চলে যায় হিজরতের তখন সফর মাস সফর মাস আসে মাসের পর হিজরতের সফর মাস আসে তিনি আপনার যুদ্ধ শুরু হয়ে যায় এর আগে ছিল না তো প্রথম তিনি যুদ্ধ অংশগ্রহণ করেন সেটা আছে গজবতুল আবুয়া এবং এটাকে অধ্যয়নও বলা হয় এটার উদ্দেশ্য ছিল কুরাইশ বংশের একটি আপনার বাণিজ্য দলকে আটকে ফেলা উদ্দেশ্য এবং তাদের সম্পদ নিয়ে নেওয়া এরপর আবার দ্বিতীয় আরেকটি গজবাতে বের হন সেই গজবর নাম আছে বাওয়াত। বাওয়াত নাম সেই গজবর নাম সেটার উদ্দেশ্য একই ছিল কুরাশ বংশের বাণিজ্যিক দলকে আটকে ফেলা রসুল আকরমসাল ইসলাম তেমনি ভাবে ইসলাম এই অসাই রাহ যে গজবা এটার পরে তিনি বেশি দিন অপেক্ষা করতে হয়নি তার যে কিছুদিন পরেই তিনি আবার বের হয়েছেন নামে আরেকটি গজবায় गजबाई बदर उ मानी प्रथम गजबाई बदर जेटा के नाम देर कब्रेट सामने आतिहासिकोट आकार कथा इनशाला पर अपेक्षा से